বাংলা মানবতা সমাধান আসসালামুকম রহমতুল্লাহিখ ইসমিল্লাহমান সম্মানিত সুধি অদর্শক বৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শ হাদিস প্রাণ ঢালা শুভেচ্ছা আমরা আমাদের নির্ধারিত গ্রন্থের তেইশতম হাদিসের পরপর দুটি পর্ব শেষ করেছি তৃতীয় পর্ব আজকে যেখান থেকে শুরু করছি হাদিসাংশ আপনাদের সামনে পাঠ করছি অনুবাদ করছি অতবর সংক্ষিপ্ত ব্যাখ্যায় প্রবিত্ত হয়েছে ইনশাআল্লাহ প্রিয় হাবি মুহাম্মদুর রসৌল্লাহ সল্লা হালিউসাল্লাম সাদ ফরমান ও সলাত নূর আলো ও সদাকাত বুরহানুন আর সদকা দলিল ও জিয়া উন আর সবর রৌশনী এই যে রসুসল্লাহ আলী সাল্লাম এই অংশে তিনটি কথা বললেন আসলা অসদকা অসবর সলাৎ সদকা এবং সবর বললেন সলাত নূর হবে সদকা দলিল হবে আর সবর জিয়া বা রৌশনী হবে এটি অত্যন্ত চমৎকার একটি নির্দেশনা যদি আমরা বাস্তবতার নিরীকে বিচার করি আর সলা তু নুর আসুন একে একে এগিয়ে যাই সলাথ হবে নোর ন মানে আলোর পদ দেখাবে আপনাকে কল্যাণের পদ দেখাবে যখন আপনি সলাতে অভ্যস্ত হবেন পাঁচক তো নামাজ আদায় করবেন কেননা নামাজ সলাৎ আপনাকে আপনার রবের সাথে একটা গভীর সম্পর্ক করে দেবে এজন্যই দেখতে পাই যে জনৈক সাহাবি এসে রসোসোল্লাহ আলী সাল্লামের কাছে আরস করেন ইয়ার রসল্লাহ আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই রসল সাল্লাহ বললেন সুজুদ তুমি বেশি বেশি করে সেদা করবে কারণ এরই মাধ্যমে তুমি আল্লাহর সান্নিধ্য পাবে আলা আল্লাহর সান্নিধ্য পেলে আল্লাহ তোমাকে আমার সাথে অর্থাৎ আল্লাহর হাবিবের সাথে সেখানে কেয়ামতে কঠিন অবস্থায় হাবিবের সঙ্গী করে দেবেন এবং সফল কাম হবেন অতীয়ব সরার এটা এমন একটা সম্পর্ক যেটা সীরাতুল আবধ মা রব্বী তার রব এর সাথে বান্দার যে গভীর প্রথিত সম্পর্ক সেটা হচ্ছে সলাথের মাধ্যমে সম্পর্ক হয় অতএব বান্দা যখন সলাৎ আদায় করে তখন সে কিন্তু আল্লাহর সান্নিধ্যে পৌঁছে যায় অপর হাদিসে রসম সাল আলী সাল্লাম বলেছেন ইন্নামা ইউনাজ রব্বা সে যেন তার রবের সাথে কানে কানে কথা বলে যখন এত সন্নিকটে পৌঁছে যায় তখন কিন্তু সে আল্লাহর পক্ষ থেকে একটা শক্তি পায় যে শক্তি न्याय पथे कल्याण पथे हेदायतर पथे आलोर पथे रोशनिर पथे परिचालना करते सहायता करौषध जर मध्यमें आत्मप्रशांति लाभ करबें आल्ला सान्निधि पहुँचब अनुरूप भावे आनी अन्यायी अबिचार थमे पपाचार केगर्हित का আপনাকে আপনি বাছাতে পারবেন সোরা আল্লাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লা সুভান হুত এরশাদ করেন আনিল নিশ্চয়ই সলা নিষেধ করে বারণ করে কাকে যে সলাৎ আদায় করে তাকে কি হইতে আনিল ফাহা ফাহা কাজ শরীয়ত বিগর্হিত কাজ মুনকার যা শরীয়ত এনকার করেছে অপছন্দ করেছে से हीपंदन शरियत बिगर्हित काजगुली असामिक कार्यकलाप अन्ाय बारण कर, कर कारण आपनी पे जापेश लाइट और ये लाइट आपना की सटिक पथ देखा आपनी विभ्रांत हबें ना और जदिनी लाइट अपन हाथे ना थे तेल अंधकारे आल थे लाइनच्युत हो पड़े जाठा आए कदा आएंध आ কোথায় নর্দমা আছে এর মধ্যে পড়ে গিয়ে আপনি সব নষ্ট করে ফেলবেন এজন্য সলাৎ আপনার সঙ্গী হবে যদি সত্যিকার অর্থে আপনি সলাৎ আদায় করি হতে পারে। এজন্য রসুল্লাহ সাল আরাম বলেছেন যে এই সলাৎ শুধু এই জগতে না কেয়ামতের কঠিন মাঠে হাসরের দিনে আপনার পরিচয় বহন করবে আচ্ছা আপনি যদি কোথাও যান আর অসংখ্য মানুষের ভিতরে আপনি যদি পথ হারিয়ে ফেলেন তাহলে আপনার জন্য একটা গাইড যদি থাকে বা একটা কার্ড থাকে যে কার্ড আপনার গন্তব্য বা ঠিকানা বলে দিচ্ছে তাহলে যে কেউ আপনাকে পথ দেখাতে পারে আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে হাজ বিশ্ব মুসলিমের সর্ববৃহৎ সম্মেলন এবং একমাত্র সম্মেলন উদ্দেশ্যে এবারা আল্লাহর করে হাজির হন এই যে আরাফার মাঠ বিশাল মাঠ এই মাঠের ভিতরে লক্ষ লক্ষ মুসল্লি এর ভিতরে কোন দেশের কোন লোক কোন ভাষার কোন লোক চীনা তো মুশকিল কিন্তু এখানে যদি কেউ হারিয়ে যায় প্রত্যেকের হাতে বা গলায় এমন একটা চিহ্ন দেওয়া হয় যে চিহ্ন দেখে অন্য একজন সাহায্য করে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছিয়ে দেয় অনুরূপভাবে এই যে পেয়ামতের কঠিন এই মাঠে আপনার জন্য আপনি যে আখারি নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল্লা আলী আসাল্লামের উম্মত এর জানার উপায় সলাত সলাত আদায় না করলে আপনার পরিচয়পত্র পাওয়া যাবে না আর পরিচয়পত্র না পালে রসুলের সাথেও আপনি সম্পর্ক পাবেন না আর রসুল সল্লাহ আলি ইসলামের সাথে সম্পর্ক না পেলে তার সাফায়ত আপনি পাবেন এজন্যই আল্লাহ রবুল্লা আয়াদবিন সুযোগ দিয়েছেন আমাদেরকে সলাতের মাধ্যমে আমাদের পরিচয়টাকে পরিচন্ন করতে যারা সলাাত আদায় করে তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলি কেয়ামতের কঠিন এই মাঠে নূরের মতো চমকাতে থাকবে আল্লাহ বলছেন সিমাহোম ফি উজু হিহিম মিন আসারিস সুযুদ তারা যে বেশি বেশি সিজদা করে সিজদার চিহ্নগুলি তাদের জন্য চমকাতে থাকবে এই যে একটা বড়ো সুযোগ আপনি পেয়ে গেলেন এই সুযোগের কারণেই আপনি কিন্তু কেয়ামতের মাঠে আপনার গাইড পাবেন আপনি নবীর কাছে পুষতে পারবেন নবীর পথাকাতলে সামিল হয়ে আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারবেন الله رب العالمين سورة التحريم عطل برات بلشن نورهم يسعى بين عيدیهم و بأيمانهم اي نور جه نور دنیا عدائه کره چه صلاة صلاة تر کرونه امان نور هبه جه نور تاكه تر شمنر دکتكه امان تر دن دکتكه تاكه علوكتو کر بي تر شمن چول بي تاكه پوت دخوا بي شطرن پوت پتگله او پایهانو صلاة عدائه নতুবা পথ পাওয়া যাবে না শুধু ও দর্শক বৃন্দ বিশেষ করে জামাতে সালাত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আবাদত যে আবাদতের মাধ্যমে আপনি পরিপূর্ণ নূর পাবেন আদো পাবেন গাইড পাবেন যা আপনাকে কঠিন দিনে আপনার লক্ষ্যে পৌঁছায় দেবে গন্তব্যস্থলে পৌঁছাই দেবে প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ যে সমস্তারা অন্ধকারে মসজিদে যায় রাতের রাত হয়ে গেছে এশা হোক ফজরের সালাত হুক। সে কিন্তু ডাক শুনেছে সে চলে গেছে মসজিদে রাতের অন্ধকার থেকে বাধা দেয় নাই সেজন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে স্পেশাল সুযোগ দেবেন কেয়ামতের দিনে তাদেরকে পরিপূর্ণ নূর তারা নূরান্বিত করা হবে এবং তারা সেই সুসংবাদ প্রাপ্ত হবে রাসুল সাল্লাম বলছেন যে সমস্ত বান্দারা অন্ধকারে মসজিদের তাদের জন্য বিনূর তাম পরিপূর্ণ নূরের দিনে অতএব সালান কি আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছাবে যদি আপনি সত্যিকার অর্থে জামাতের সাথে সলাৎ আদায়কারী হন শুধুও দর্শকবৃন্দ এক্ষেত্রে মনে রাখতে হবে যে মহিলাদের উপরে জামাতে সলাৎ আবশ্যক নয় কিন্তু মহিলারা যদি আসতে চান রসুল সাল্লাহ বলছেন তোমরা তাদেরকে নিষেধ করিও না অর্থাৎ আল্লাহর বাদীরা মসজিদে যদি আসতে চায় তাহলে তাদেরকে তোমরা মসজিদ থেকে নিষেধ করিও না কিন্তু তাদের জন্য ঘরই সবচেয়ে উত্তম সলাথের জন্য এতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে নারীদেরকে জামাতে আসার জন্য শরীয়ত বৈধতা দিয়েছে তারা আসতে পারবে বিশেষ করে আমরা ঈদের সলাতের ব্যাপারে দেখতে পারি যে সেখানে খাস করেই রসমসাল্লা নারীদেরকে ঈদগাহ নিয়ে যেতে বলেছেন আদেশ করেছেন এমন কি ঋতুপতী যদি হয় তবুও তাকে সেখানে হাজির করতে বলেছেন কেননা সে মহিলা যাবে এবং মুসলিমদের এই বিরাট জামাতের দৃশ্য দেখবে আনন্দে সরিক হবে দয়ায় শরিক হবে এজন্য তাদেরকে সেখানে জেঠিয়া রসুল ইসলাম উদ্বুদ্ধ করেছেন শুধুও দর্শকবৃন্দ সলাত এমন একটি আবাদত যে আবাদতের মাধ্যমে আপনার নয়নকে শীতল করবে ঠান্ডা করবে এবং আপনার কাঠিন্যতা মসিবত দূরীভূত হবে যেমনটি প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন জোয়াদ কর্রতো আইনি আমার নয়নের শীতলতা বানিয়ে দেওয়া হয়েছে সলাতের মধ্যে রসুল্লাহ আলী সাল্লাম সলাতের মধ্যেই আত্মতৃপ্তি পেতেন তার নয়ন যুগল চক্ষু যুগল শান্তি হতো সলাতের মধ্যে এজন্য রসুল্লাহ ইসলাম কখনো টেনশনের মধ্যে পড়ে গেলে তিনি বলতেন আরে হ্যা বিহা ইয়া বেলাল ওহে বেলাল তুমি সলাতের জন্য ডাক দাও এর ভিতরে আত্মপ্রশান্তি পাবো তুমি শান্তি দাও উঠো শুধুও দর্শকবৃন্দ সময় এলো একটি ছোট্ট বিরতির তারপর ফিরে আসছি আপনাদের সাথে ততক্ষণে থাকুন ধন্যবাদ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদরুদ্দুজান আদমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল মুবারকের আন্তরিক মুবারকবাদ लक्ष्य कर बरती तुम्हारे अंतर औरलर दिखे लक्ष्य करें, करें। सही मुस्लिम चतुर्थ खंड सत्क्यवहार और शिष्टाचार अध्यय्छेद মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছে। কোরআন উইল রিমেইন এস দা মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি পরবর্তী অনুষ্ঠান পিস বাংলায় সম্মানিত শুধুও দর্শকবৃন্দ বিরতির পর আপনাদেরকে পুনরায় স্বাগতম বলছিলাম যে রসুলসল্লাহ কখনো টেনশনে পড়ে গেলে হতাশা তার ভিতরে তো আসতো না কিন্তু কখনো পেরেশানি যদি এসে যেত তখন তিনি বলতেন আরেখনা বিহাইয়া বেলাল বেলাল তুমি সলাতের মাধ্যমে তুমি কী করো আমাদেরকে সান্ত্বনা দাও অর্থাৎ রসুল্সলাম বোঝাতে চাইতেন সলাতই আমাকে সান্তনা দেবে কারণ সলাতে আমি যখন লেগে যাব আল্লাহর গুলামি যখন করব আল্লাহই আমার বিপদকে দূর করে দেবে রসমসলাল্লাহ আলিউসাল্লামের অভ্যাস আমরা দেখতে পাই যে তখন বিপদ মসিমত আসতেছে তিনি সলাত আদায় করতে লেগেছেন কেঁথেছেন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ তার সলাতের নিয়ম আমরা দেখেছি রসমসল্লাহ আলিউসাল্লাম এই আল্লাহর কদ্রতের জ্বলন্ত সাক্ষী চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ এগুলি দেখে রসমসল্লাহসাল্লাম সলাতে নিমগ্ন হয়ে যেতেন এবং সলাাতের মাধ্য দিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতেন কাজী সলাৎ যেমন আপনার নয়নকে শীতল করবে অনুরূপ সলাৎ আপনার বিপদ মসিবতকেও দূর করবে যদি সত্যিকার অর্থে আপনি সলাৎ সম্পাদনকারী হন এরপর রসুল সাল্লাহম বলছেন ও সদকা তো বোরহান সদকা হচ্ছে বোরহান এক্ষণে প্রশ্ন হচ্ছে সদকা কি এখানে সাদাকা শব্দটি আম এখানে আপনার ফরজ জ্যাকাতো উদ্দেশ্য আম দান খেরাতও উদ্দেশ্য এই যে জাকাত যদি শরীয়ত নির্ধারিত হয় তাহলে এর মাধ্যমে এটা আপনার উপরে অবদারিত যদি আপনি নির্দিষ্ট পরিমাণ মালের মালিক হয়ে যান তাহলে শরীয়ত নির্ধারিত অংশ আপনাকে বের করে দিতেই হবে যদি এটা দেন তাহলে আপনার আত্মা পবিত্র হবে সাথে সাথে আপনার মালও পবিত্র হবে এজন্য আল্লাহ আল সুহ্যান এবং সুরা আতাবুনে বলেছেন উলায়িকা হবুল মুফলে যে ব্যক্তি এই মনের কৃপণতা হইতে মুক্ত হইল সেই লোকই সফল কাম হল মনের কৃপণতা হতে মনের বেদি হতে মনের জটিলতা কুটিলতা হতে সংকৃর্ণতা হতে কৃপণতা হতে যে ব্যক্তি মুক্ত থাকতে পারল, সেই কিন্তু সফল হল। হলো অতএব আপনাকে এই মুক্ত হতে গেলে আপনাকে জাকাত দিতে হবে আর জাকাতের যদি নির্ধারিত পরিমাণ মালের মালিক আপনি না হন আল্লাহ আলমিন সাধারণ সাধ্যমতো আপনি সৎগা করবেন কেননা আল্লাহ রব্লা আলমিন জানিয়ে দিয়েছেন তার হাবিওয়ের মাধ্যমে আনফিক উলফিকা আলে তুমি ব্যয় করো তোমার উপরে ব্যয় করা হবে তুমি খরচ করো তোমার উপরে খরচ করা হবে তুমি যে পরিমাণ খরচ করবে আল্লাহরবুল্লাহ আলমিন তার চেয়ে কত গুণ বেশি তোমাকে দিচ্ছেন তার কি খবর তুমি রাখো সুতরাং এখানে আপনার ইমানের পরিচয় সৌরা আলমিনুনের এক থেকে চার নম্বর আয়াতে আল্লাহ রব্লা আলমিন তিনি উল্লেখ করেছেন সফল কাম বা নাজাতপ্রাপ্ত মমিনদের বৈশিষ্ট্যের কথা সেখানে উল্লেখ করতে গিয়ে বলছেন আল্লাহর আলমিন সফল কাম হল ওই সমস্ত মোমিনরা তাদের সলাতে নিয়মিত এরপর আল্লাহর আলম জাকলুন যারা তাদের জাকাত সমূহ আদায় করে থাকে কাজেই এই জাকাত আদায়ের মধ্য দিয়ে আপনি আপনার ইমান আছে তার প্রমাণ দেবেন সে কারণে রসুন সোল্লা আল ইসলাম বলছেন ও সদকা তু বোরহান উন হচ্ছে বোরহান বা দলিল এরপর সুন সাম বলছেন ও সবরু জিয়া উন সবর হচ্ছে জিয়া জিয়া মানে রোশনি সূর্যের তাপও হতে পারে চন্দ্রের আলো হতে পারে কিন্তু সাধারণত চন্দ্রের যে মৃদ আলো যা মানুষকে আলোকময় করে দেয় মানুষের মনে সাতচন্দ এনে দেয় সে আলো আপনি যদি সবর করতে পারেন তাহলে সেটা আপনি পাবেন কি করে পাবেন এর প্রসঙ্গে আমরা সংক্ষিপ্ত কিছু বলছি প্রথমত সবর কি তার আবেদনী করতে হলো আল হ্যাভাস নিজেকে কন্ট্রোল করা পরিবেশায় বললো মুজাহে ও হ্যাপসুহা ও ক্যাফুহা নফসের সাথে লড়াই করা প্রবৃত্তির সাথে লড়াই করে প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা প্রবৃত্তির লোভ লাল সাহুলিতে प्रवृत्ताड़ना हईते नफसर गुलते बड़ो कठिन क्या और ये करते आल्लाब आलमीन इल्ल जरा सबर इख्तीयार कर तरह से मर्यादार अधिकारी मर्जदार आसने अधिष्ठित होते गई रकम सबर आप रखते हैं शुद्ध दर्शक बिंदु यही सबर यी प्रकार एक हलरू फिता আল্লাহর আনুগত্যে সবর করা অর্থাৎ আল্লাহর আনুগত্যের জন্য ডাক এসেছে তখন মন না চাইলেও মনের বিরুদ্ধে আপনাকে সে ডাকে সাড়া দিতে হবে এটাই সবরাত্রে ঘুম মাঙ্গে না ডাক এসে গেছে আপনি ঘুম ভেঙে উঠে চলে যাবেন আরাম ছেড়ে দিয়ে এটাই সবর আর দুই নম্বর হচ্ছে আল্লাহ যে সমস্ত বিষয় হারাম করেছেন সে সমস্ত হারাম বিষয়ের বেলায় সবর এখতিয়ার করা এর অর্থ যে এই যে হারামগুলি সেগুলি শয়তান আপনার সামনে আকর্ষণীয় লুবনীয় মোহনীয় করে তুলবে আর এ সময় আপনাকে এই শয়তানের প্রবঞ্চনার বিরুদ্ধে আপনার প্রবৃত্তির যে অনুরন এর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে আপনাকে কন্ট্রোল করতে হবে এই যে মুজাহাদা এর মধ্য দিয়ে আপনি যদি হারাম থেকে বাঁচতে পারেন নিবৃত থাকতে পারেন হারাম পরিহার করতে পারেন তাহলে বোঝা গেলো আপনি আল্লাহর হারামের বেলায় সবর করেছেন কিন্তু দুর্ভাগ্য যে এটা আমাদের অনেকের দ্বারা হয়ে উঠছে না আমরা কম কিছু সালাদ সিয়াম আদায় করি কিন্তু হারাম ও হেলাল এর পার্থক্য আমরা কিন্তু মোটেও খেয়াল রাখি না আমরা নিজেরা এই প্রবৃত্তির তাড়নায় পড়ে গিয়ে বিভ্রান্তির মধ্যে দিন দিন হারিয়ে যাচ্ছি আমাদের নৈতিকতা স্খলন ঘটছে আমাদের মানসিকতার পরিবর্তন আসতেছে দিন দিন আমরা নিচুমনা হয়ে পড়ছি কোথায় সে মুসলিম তার সভ্যতা ও সংস্কৃতি সকলকে যেমন চমকিয়ে দিয়েছিল সারা বিশ্বের দরবারে মুসলিম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল আজ সে মুসলিম কোনটাশা হয়ে আছে কেন সে ওই মহাপাথকে জড়িয়ে গেছে সে কিন্তু সবার করতে পারে নাই হারাম থেকে নিষিদ্ধ কাজ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না কাজী যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারবে না সে কিন্তু আল্লাহর সান্নিধ্য সহজে পাবে না এজন্যই এখানে সবরের একান্ত প্রয়োজন মদের পাত্র হাতে নিয়েছি পান করে ফেলবো সাথে সাথেই মনে হলো আল্লাহর ভয় আমি ছেড়ে দিলাম না এটা হারাম আল্লাহ হারাম করেছেন আমি খাবো না জিনার সুযোগ পেয়ে গেছি কেউ দেখছে না একমাত্র আল্লাহ দেখছেন এই যে আল্লাহর ভয় ভয়ে সাথে সাথে আমি ছেড়ে দিলাম তোবা করলাম ফিরে আসলাম এটাই হচ্ছে আপনার আল্লার ভয় এবং সে ভয়ে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে নেওয়া এর জন্য আপনাকে অবশ্যই সময় সবরের ট্রেনিং নিতে হবে প্রকৃতপক্ষে শক্তিশালী বলতে কাকে বুঝায় বিশাল শক্তি আছে দেহে বল আছে সামর্থ্য আছে আরেকজনকে মেরে দিতে পারে একজনকে পরাস্ত করে দিতে পারে এটার নাম কিন্তু শক্তিশালী নয় শক্তি ওই ব্যক্তিকে বলা হয় যার সে তার ক্রোধকে দমন করতে পারে যখন তার রাগ তার উপরে প্রবল হয়ে যায় ওই সময়ে রাগকে নিয়ন্ত্রণ করে যে লোকটি তার ধীর গতিতে সুস্থ মস্তিষ্কে লক্ষ্যপাণে এগিয়ে যেতে পারে সেই কিন্তু সফল কাম হয় অতএব আপনাকে এই সবরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে শুধুও দর্শকবৃন্দ সবরের তৃতীয় প্রকার হচ্ছে আবর আলা আকদার ইল্লাহি আলমিমা আল্লাহর পক্ষ থেকে আশা যে কোনো বিপদ আসবে এই সময় সবর এখতিয়ার করতে হবে অর্থাৎ আল্লাহর কাদা ও কাদরের উপরে ইমান রেখে আল্লাহর ফয়সালার উপর ইমান রেখে আপনি সন্তুষ্ট চিত্তে সেটাকে মেনে নেবেন এখানে আপনি কোনো প্রকার হতাশাগ্রস্ত হবেন না এজন্যই রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আজাবল্লি আমরিল মৌমিন ইন্না আমরা খের একজন মৌমিন আল্লাহর কবাব ও কদরের প্রতি ফয়সালার প্রতি ইমানদার যখন হয় তখন তার এই ইমান তাকে এমনভাবে গড়ে তুলে যে তাকে যদি কোনো কষ্ট তার আসে সবার সে ধৈর্য ধারণ করে আর এর বিনিময়ে সে নেকি পায় আর যদি তার উপরে কোনো আনন্দের সংবাদ আসে সে ফসাকারা সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে এর বিনিময়ে সে নেকি পায় শুধুও দর্শকবৃন্দ যাদের আল্লাহর প্রতি ইমানে দুর্বলতা আছে এই সমস্ত লোকেরাই বিপদ আসলে নিজের গাল চাপলাতে থাকে যে গাল চাপলাতে থাকে বুক চাপলাতে থাকে জামা কাপড় কেন সে কিন্তু আল্লাহ বুঝে না এজন্য সে মনে করি হাই সব হারিয়ে ফেললাম হেসগার সে দরজো ধরবে বলবে না যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়েছে এটা মানে পরীক্ষা এর জন্য আল্লাহ বলছেন যে ইদা যখন তাদের উপরে কোনো মসিবত আসে তখন তারা বলবে আমরা তো আল্লাহর দিকে ফিরে গেলাম তো আল্লাহর হকুমের কাছে আত্মসমর্পণ করলো ইশের যা করলো ফিরে গেল আল্লাহর দিকে এটাই হলো ইমানের দাবি অতএব শুধু ও দর্শকবৃন্দ আমরা বলতে পারি যে রসুল ইসলাম যথার্থই বলেছেন ও সবর জিয়াউন সেই সবর আপনার জন্য চাঁদের আলো হবে সে সবর আপনার জন্য পথ দেখাবে যদি আপনি যথার্থ সবর করতে পারেন আর এর ফলাফল সম্পর্কে কত কথা আল্লাহ সুহান ও তায় কোরআনে বলে দিয়েছেন আমরা তার সংক্ষেপে তিনটা কথাই বলবো একটা কথা আল্লাহ বলছেন ইননামা ইউসের আজ রহম বিগাই হেসাব যারা সবর ইখতিয়ার করবে তাদের আজর তাদের বদলা আল্লাহ রব্বুল আয়ালমিন অগণিত অসংখ্য দান করবেন হেসাব ছাড়া দুই নম্বরে আল্লাহ বলছেন অবশ্য সেরিন যারা দর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ এরপর আল্লাহ রব্বুল আয়ালমিন নিজেই বলছেন ইন্নআল্লাহমা সাবেরিন যারা সবর এখতিয়ার করবে তাদের সাথে আল্লাহ রয়েছেন সুদী ও দর্শকবৃন্দ এর চেয়ে বড় পাওয়া আপনার জন্য কি হতে পারে যে আপনার রব আপনার মালিক আপনার সাথী হয়ে যাবেন আপনার সঙ্গী হয়ে যাবেন বলেন আমি তোমাদের সাথে আছি যারা তোমরা হে ধৈর্য ধারণকারী অতএব জগতের এই পঙ্খিলতার মধ্যে নিজের ইমানকে বাঁচাবার জন্য ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এর বিকল্প নাই যেন আমি পৃষ্ঠ বাংলার সম্মানিত সুদী দর্শক সুবারোধ্যায়ী সকল মুসলিমকে আমি উদাত্ত আহ্বান জানাবো রসুলসল্লাহ আলি সাল্লামের এই শিক্ষাকে সামনে রাখুন এবং রেখে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হন যদি হতে পারেন তবেই সত্যিকার অর্থে এই ধৈর্য আপনার জন্য আলোকবর্তিকা হয়ে যাবে এবং আপনার পরকালে মুক্তির বসিরা হয়ে যাবে আপনি সফলকাম হয়ে যাবেন আল্লাহর সান্নিধ্য পেয়ে ধন্য হবেন আসুন আমরা আজকের এই দাস থেকে যা শিখলাম সেটা হলো সলাাতের গুরুত্ব জানতে পারলাম যে সলাৎকে আমাকে আপনার জন্য পরিচয়পত্র বহন করবে জানতে পারলাম সলাৎ আপনার বিপদ বিপদমসিবত দূর করবে সলাৎ আপনার নয়নির শীতল হবে জানতে পারলাম সদকার মাধ্যমে আপনার ইমান ও আখিদার দলিল মিলবে এবং সবরের মাধ্যমে আপনি আলোর পথ পেয়ে যাবেন আসুন আমরা এই আমলগুলি আমাদের বাস্তব জীবনে রূপায়ণের চেষ্টা করি আল্লাহ রবুল্লা আয়ালমিন আমাদেরকে সকলকে তো অভিজ্ঞান করুন ওয়াহরুদ আলহামদুলিল্লাহ আলামিন। عليكم ورحمة الله وبركاته ए और थेर शाठिक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्ण प्रतिधन पावा चाबे या अईयुहा लदीन आमनू अन्फिकू मिन मा रजकनाकुम मिन कबल अन याथिया योमुल्ला बैयुं फीह वला खुल पवित्र कुरानुज समय इटेलैट टीविसन चैनल जर मूल लक्ष्य और उद्देश्य हलो इसलमी छड़िए देा इस सठीकना बनियोग उत्तम क्षेत्र और सम्पद के पवित्र कर आईआर छाचलिंग नंबर शून्य শূন্য শূন্য আট তিন সুয়েফ্ট বিআইসি খৌর এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি মানবতার সমাধান शरीफ तुम्हारा तुम्हा करो तुम्हारा करो जरा जीवन मृत्यु हाथ जगतर सफलता देख दुनिया ओ शुक्रवार विंगे और विंगल